মানবতা সমাধান সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ সকলকে আন্তরিক ভাবে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি অতঃপর আপনাদের প্রিয় অনুষ্ঠান সন্তান লালন পালন সংক্রান্ত টকশোতে আপনাদেরকে মনোনিবেশের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং জনাব শেখ আমানী সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে এবং পৃষ্টি বাংলার পক্ষ থেকে মুবারক জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এ প্রসঙ্গে আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার সূত্রপাত করতে চাচ্ছি এই যে মানুষ আপনার সন্তানকে নেয়ামত হিসাবে যদি গ্রহণ করত। তাহলে কিন্তু সেভাবেই মূল্যায়ন করত। নেয়ামত হিসাবে গ্রহণ কোথাও হচ্ছে না এবং সন্তান যে আল্লাহ পক্ষ থেকে রেজেক্ট এই অনুভূতিটা মানুষের ভিতরে না আসার করেন মানুষ কিন্তু সন্তান প্রতিপালনে যত্নবান হচ্ছে না কিসে লাভ কিসে ক্ষতি সে বিষয়টা আলোচনা মধ্যে এবং সন্তান যখন মারা গেল ছেলে সন্তান তখন তারা তাকে তিরস্কার বলে আব্দ বলি ছিল প্রসঙ্গে আমরা জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে কিছু আলোকপাত করার জন্য উল্লেখ করবো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তাঁরও ঘরে মহান রব্বুল আলমিন সন্তান দান করেছিলেন তার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবুরা রাজি আল্লাহ আনহার পেট থেকেই তার দুই ছেলে সন্তান এবং চার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল তার প্রথমটাই ছিল কাসেম যেই নামে তাকে কুনিয়ত ছিল আবুল কাসেম এবং রকাইয়া ও মেকুলসুম এবং ফাতেমা এই যে দুই ছেলে এবং চার মেয়ে জন্মগ্রহণ করেছিল খালিজার পেট থেকে একটা ছিল ইব্রাহিম যেটা জন্মগ্রহণ করেছিল মারিয়া কিপ্তিয়ার পেট থেকে আল্লা রাসুসাল্লামের যখন একটা সন্তান মারা গেল তখন কিন্তু আল্লাহর নবী আলহিসের আর কেউ বংশবনিয়া থাকবে না এখানে এই জন্য আরবের জাহেলরাছিল যে মোহাম্মদ তো লেজ কাটা হয়ে গেল এর তো আর কেউ থাকলো না আল্লাহরবুল আলামিন এর কঠোর উত্তরে কথাই বললেন যেহার तीन जन सन्तान ऐसे सन्तान जदि सबई दुनिया के विदायर उतान लक्ष लक्ष कोटी सन्तान पृथ्वी आज ताके स्मरण करते हैं तरह नामे दोआा पड़ते हैं তার অনুসরণ করতেছে বাস গাড়ি থেকে দুজন শিক্ষক নামলেন আরো শিক্ষক নামলেন তখন কিন্তু একজন শিক্ষক টিকাটে পান করছেন এবং আরেকজন নামছেন একজন আলেম মানুষ কিন্তু উনি পরস্পরের ভিতরে পরিচিত নাই কারণ একটা ইউনিভার্সিটি বিভিন্ন থেকে বিভিন্ন বিষয় থাকে কারোর সাথে থাকে না যিনি সিগারেট টানছেন তিনি একজন নিজেকে মনে করছেন এটা অনেক কিছুই। এবং পাশে পেয়ে গেছেন একজন আলেমকে উনি যে একজন উচ্চশিক্ষিত এবং এই একই ইউনিভার্সিটির আরেকটি বিভাগের একজন প্রফেসর এটা কিন্তু তিনি জানতেন না তো তিনি মনে করছেন এটা মৌলবিকে পেয়েছি পেয়েই তিনি জিজ্ঞেস করছেন এই হুজুর এই মলার সাহেব আচ্ছা আমার একটা ছেলে হয়েছে নাম কি রাখবো তখন তিনি বলছেন চরিত্রে আর ফেরাউনের চরিত্রের ভিতরে পার্থক্য পাচ্ছি না কারণ আপনার কাছ থেকে সন্তানরা শিখবে আপনি বাম হাতে সিগারেট টানছেন তো আপনার ছেলের নাম ফেরাউন সাহেবা যা যারা শত্রু ছিলেন তাদের নাম এত ঘৃণীত যে একজন মুসলিম তাদের সন্তানের নাম কিন্তু এই নামে রাখতে চায় না কি বলেন জনাব শেখানি এই বিভিন্ন কোনো অবস্থাতেই রাখতে চায় না তারা চায় ওই সমস্ত নাম রাখতে যে নামগুলি আল্লাহর কাছে পছন্দের এবং তার হাবিব মুস্তফা সাল আলী ইসলামের কাছে আমরা জনাব শেখ আমার মাদানি সাহেবের কাছে জানতে চাইব যে একদল মানুষ কিন্তু আপনার বিভ্রান্তিকর কথা আল্লাহ বলেছিল যে আল্লাহর সন্তান সন্ততি আছে এই প্রসঙ্গে আপনি কিছু আলোকপাত করবেন কি আল্লাহ আব্বুল আলমিন এ ব্যাপারে বলেছেন যে ওরা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেন শুধু তাই নয় আল্লাহ সন্তান গ্রহণ করেন কন্যা সন্তান আল্লাপাক বলছেন যে ওরা কিন্তু নিজেদের জন্য কন্যা সন্তান পছন্দ করে না নিজের জন্য কন্যা সন্তান পছন্দ করে না অথচ আল্লাহ রবুল আলমিনের জন্য সন্তান স্থির করেন এবং সে সন্তানও কন্যা সন্তান অথচ আমরা সুরাতুল এখলাসের মধ্যে পড়েছি আল্লাহ আল্লাপাক বলেছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ তিনি ইউলাদ তিনি জনক জনকনন। তিনি কাউকে জন্ম দেননি এবং কার থেকে তিনি জন্মগ্রহণ করেননি এটা হলো এখলাসের ঘোষণা আমরা দেখেছি যে কোরআনের এক তৃতীয় অংশ বলা হয়েছে সুলুসুল কোরআন তো সেখানে তারা ইহুদিনা সারা এবং অমুসলিমেরা আহ আল্লাহ রাবুল আলমিনের সানে এ ধরনের অসামাজিক এবং অসংলগ্ন কথা বলেছে । কন্যা কেউ বলেছিল উদায়ের আল্লাহর পুত্র এ প্রসঙ্গে একটু আপনি আলোকপাত করবেন কি আল্লাহ তিনি মহান তিনি একক সাহেবা বলতে সঙ্গী নিয়ে সঙ্গী নিয়ে কিন্তু আদিমকাল থেকেই একটা প্রবণতা লক্ষ্য করা গেছে যে কেউ আল্লাহর পুত্র আছে বলে বর্ণনা করছে ইয়াহুদরা বলে উজাইর আলহিস তিনি একজন নবী ছিলেন তিনি আল্লাহর ছেলে হিসাবে তারা এরকম মিথ্যা আরোপ করেছে এবং বলছে যে মাসিহা আলিস সালাম তিনি আল্লাহর পুত্রিক অথচ আল্লাহর সঙ্গে এই ধরনের বুনুয়াদ আল্লাহর সন্তান আছে বলে এই ধরনের উক্তি এটা যে কত ভয়াবহ কত মারাত্মক যে মহান আরদু যে আরক জঘন্য কথা যে কথা যখন মানুষ এই পৃথিবীতে বসে উচ্চারণ করে তো জমিন দীর্ণ বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয় এবং পাহাড় পর্যন্ত ভেঙ্গে পড়ার উপক্রম হয় এত জঘন্য কথা সে ব্যাপারে আল্লাহবা আকাশ পাহাড় ভেঙে যাচ্ছে কিন্তু আল্লাহর সঙ্গে যদি কাউকে ছেলে হিসাবে আরোপ করা হয় তাহলে আল্লাহর কাছে এটা এরকমই মিথ্যা আরোপ করা হয় যে মহান রবাহ আলমিন তো অসন্তুষ্ট তিনি বাইবেল সোসাইটির নাতি পিতাকে জিজ্ঞেস করতেছেন যে ইসানবির পিতার নাম কি বলছে ইসানবির পিতার নাম তো আল্লাহ কেন বলছে যে পিতা ছাড়া তো সন্তান হয় না আদম আলা মাকে তো বাবা তখন থেমে গেস থেমে যাওয়ার পরে বলছে যে অদ্ভুত প্রশ্ন এরকম প্রশ্ন করলে তো তুই ধর্ম থেকে বের হয়ে যাবি এবং তোর বিপদ হয়ে যাবে বিরাট সমস্যা হয়ে যাবে তখন বলছে না ধর্মান্ত থেকে বের হয়ে যাব কেন আর আমার পাপি বা হবে কেন আমাদের কেতাবে তো লেখা আছে যে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর নাতিকে হত্যা করা হলো চমৎকার আলোচনা করতেছিল আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসব চমৎকার আলোচনায়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 मणिभुक् सूद शुद दाता सूदर लेख ए सूद पक्षे दुज सर ओपर रसुल्लाहू आलहीसल्लम अभिसम्पात करा सबाई समान से ही मुस्लिम तृतय क्रय विक्रय अध्याय हादिर संख्या तीन हज़ार आठशो एकाशी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 সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ চমৎকার যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করছিলেন আমাদের সম্মানিত অতিথি জনাব শেখ আমানুল্লাহ মাদানী আমি তাকে বলব তার অসমাপ্ত বক্তব্যটি পূর্ণ করার জন্য ওখানে জনক মুসলিমকে একজন অমুসলিম প্রশ্ন করছিলেন অমুসলিমটা ছিলেন খ্রিস্টান ধর্মের লোক তিনি বলতেছিলেন যে নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে নির্মম হত্যা করা হলো তো আল্লাহ কি করলেন আল্লাহ কেন তাকে ফিরালেন না তো মুসলিম জবাব দিচ্ছেন বলছেন আল্লাহর ব্যাটাকে ইহুদিরা সুলে চড়িয়ে দিল তো আল্লাহ ঠেকালেন না তো নবীর নাতিকে ঠেকাবেন কেন আল্লাহর বেটাকে ইহুদিরা সুলে চড়িয়ে দিল তোমরা যে আল্লাহর বেটা বলছো এবং তাকে ইহুদিরা সুলে চড়িয়ে দিয়েছে তাকে যদি আল্লাহ নিজের বেটার প্রতি দরদ না করেন নিজের বেটাকে তাহলে আমি জঘন্য পাপের জন্য তাদের একটা অনুভূতি এবং তারা এর জন্য তাদের একটা পরিবর্তন এটা জড়পদার্থ এগুলি এগুলি কিন্তু এদের জীব নেই এদের কোন আকাল বিবেক নেই তারা কিন্তু এটা করছে না जघन्य मन करतेजा करते क्यों मूर्ति बनिए क्यों गाज के क्यों एके विभिन्न धरण क्यों फेरस्ता बलो बो जो मानुषे विवेक बुद्धि कथाए गए तरह আমরা বলবো থেকে ফিরে যায় মানুষ যখন ইসলাম থেকে দিন থেকে ফিরে যায় তখন সে মানুষের বিবেক আল্লাপ দেখুন হুদুদ পাখি তিনি এসে বলছেন যে ইনি অজাত্ত ইমাত্তুহা সূর্যের সামনে মাথা নত করা সূর্যের পূজা করা অবৈধ এবং এটা নাগাওয়ার জিনিস এটা অপছন্দনীয় জিনিস হুদিরা ইসা শে চড়িয়েছে এটা তো একটা বাতলা হিসাবে কিন্তু এই কথা আমরা এটা মনে না করি যে সত্যি তাকে সুলি চড়িয়েছে বলে আমরা বিশ্বাস করি কারণ আছে ধন্যবাদেখ আব্দুল মজিদ আমরা একটা হাদিসের মধ্যে জানতে পারলাম যেখানে আল্লাহ সুহানি ইবনু আদম আমাকে বনি আদম কষ্ট বলতে কি যে তারা বলে যে আল্লাহ আল্লাহর সঙ্গে সন্তান আল্লাহর আছে বলে যে আরোপ করা হয় এতে করে আল্লাহ পাক আমি আপনার কাছে আসতেছি বিষয়টা নিয়ে সেটা হলো এই যে আমরা তো স্পষ্ট বুঝতে পারলাম যারা সুসাল্লাম বলছেন আল্লাহ বলেন যে বানী আদম তাকে কষ্ট দেয় তার সামনে সন্তান সাব্যস্ত করে এবং আল্লাহ বলছেন অথচ আল্লাহ আল্লাহ সমাত তিনি মুখাপেক্ষিহীন প্রসঙ্গটি আপনি একটু আসলে সন্তান সাব্যস্ত করা অর্থ তিনি অন্যের মুখাপেক্ষি তিনি দুর্বল তিনি অন্যের কিছু সহজ সাহায্য সহযোগিতা চান কিন্তু মোহানবুল আলমিন তার পরিচয় এটা আমরা ভালো করেই জানি যখন মক্কার কাফের মুশ্রেক রাফির হাবিব মোহাম্মদুর রস্লা কাছে এসে বলল যাচ্ছা আমাদের খোদাগুলি তো দেখতেছ এদের পরিচয় তো তুমি জানো আমরা হাত দিয়ে বানাইছি কেউ হবুল কেউ কেউ লাদ কিন্তু তুমি যে এক আল্লাহর কথা বলতেছ তোমার আল্লাহর একটা পরিচয় আমাদেরকে দাও আর তখনই তো সুরাই খলাস বা সুরা কুলহুয়াল্লাহ হাত নাজিল হয়েছিল मध्य देखी का एकको जिस बरम प्रत्येक जोड़ा रही है मुखापेक्षी रही है आल्लास्तने तौहिदे फुर কারণ সৃষ্টির সবাই জোড়া রয়েছে কাজে আল্লাহ রব আলমিন আল্লাহ হওয়ার জন্য এক নম্বর যেটা গুণ এক নম্বর যেটা তার পরিচয় সেটা এক হতে হবে সন্তান হলেও তার এক থাকলো না দুই হয়ে গেল দুই নম্বর পরিচয় আল্লাহাদ নয় কা বাবা সন্তানের মুখাপেক্ষী ভাবে আমাকে দেখবে তাহলে যিনি মুখাপেক্ষী তিনি কখনই আল্লাহ হতে পারেন না এবং তিন নম্বরে যেটা সেটা হলো কি লামিয়ালি যে কোনো সন্তান জন্ম দেন না মানে এটা হচ্ছে প্রক্রিয়ায় আল্লাহ সকলকে সৃষ্টি করেছেন কিন্তু আমরা যেটা বললি তিনি জন্ম দেন না তার প্রজনন প্রক্রিয়ায় তিনি কাউকে জন্ম পবিত্র এবং মহান কারণ আল্লাহর গোলাম এখানে পার্থক্য এবং তিনি একমাত্র তার কোন সমকক্ষ নেই সন্তান যে হয় সে তো বাবার সমকক্ষ হয়ে থাকে আব যে বাবার থেকে যদি আমি আমার বাবার সন্তান বাবার অনেক কিছুই আমি বহন করছি তো বাবার অনেক কিছু বহন করতেছি সেরকম ভাবে আল্লাহ তালা যদি সন্তান যারা বলে তো সন্তান তো বাবার সন্তান আল্লাহ তো অমর সন্তান তো মনে তারাই আবার বলে যে ঈসা আলাহিসাল্লাম আমরা বলি যে তা আল্লাহ তাকে হাইয়ান উঠে না হয়ে তারা বলে এবং আল্লাহুল আল্লাহ বলেছেন যে আমার কোনো মেশাল নেই আল্লাহ তালা বেমিশাল কাজে এর থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সন্তান হওয়ার বলবো বিষয়টা হচ্ছে যে আমরা স্পষ্ট হলাম যে সন্তান এমন একটি নিয়ামত যে নিয়ামতের প্রতি পিতা মাতা যুক্তি বাধ্য এবং পিতামাতার প্রতি সন্তান যুক্ত পরস্পরের সম্পৃক্ততা এমনই যে মুখাপেক্ষি কিন্তু আল্লাহাপেক্ষিটা সম্পূর্ণ করে বুঝতে পারবো আর কি জানাব শেখ আমি মানুষের জীবন তিনটি স্তর যেমন প্রথমেই আমাদের সাইফ উদ্দিন সাহেব বলেছিলেন চাঁদের সাথে তুলনা দিয়ে প্রথম জীবনটা দুর্বলতা সে সময় পিতামাতার সহযোগিতা দরকার তারপর মধ্যবর্তী যৌব বয়সটা হলো যৌবন কাল তখন সে কারোর সহযোগিতা ছাড়াই চলে শেষ বয়সটা হলো বৃদ্ধকাল সেখানে সন্তানের সহযোগিতা পিতামাতার জন্য প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষের জীবনের মাঝখানের অংশ বাদ দিয়ে এপাটের অংশ ও পাটের অংশ দুই পাশের অংশই দুর্বলতায় পরিপূর্ণ प्रथम जीवने पिता मतारह ता दरकार और शेष जीवन सन्तान सहयोगी दरकार देखते सहयोगित छा चलते सहयोगित मानुष्ट दुरबलतार कारण पिता मतार्तरफे बाल्यकाले और दुरबलतार कारण सन्तानिक्कि बाल्यकाल क्योंकि अल्लाह रब्बुल आलमीन तो दुरबलता नहीं आल्लाब्बुल आलमीन एम एक सत्ता जिन स्वयं सम्पन्न कमेल मोकामल अल्लाह अकबर अतए आल्लापाकर कोकार दुरबलता को प्रकार मानवियों कोत ही वो प्रकार जो सृष्टिजे मुखाफेक्की स्रष्टा तो मुखाफेक् होते ही अल्लाह रबुल आलमीन अल्ला कूदरत आल्लाह रबुल आलमी कमालियत पूर्णांगता एर पर विश्वास करा प्रत्येक मुमिने दायित्व सूतरा जा रा निजे धर्म निजे बनिए তাদের ভিতরে আবার বিভিন্ন দল উপদল রয়েছে এক দল এটাতে বিশ্বাসী আর এক দল সেটাতে বিশ্বাসী এই ধরনের বহু রকমের কথা এবং সবচেয়ে তানাখুজাত বা পরস্পর বিরোধী যে অনেক কথা সেখানে রয়ে গেছে सम्मानित अतिथि आलोचनार्वे विषय पर उठे से मानसर जो बड़ एक न्यामत এবং পিতামাতারা সন্তানের মুখাপেক্ষী হন সন্তানরা পিতামাতার মুখাপেক্ষী হন পরস্পরের মিলেই সংসার এই অনুভূতি যদি আমাদের প্রতি জাগ্রত হয় এবং সাথে সাথে আল্লাহ সভান হুয়ো তাহলে যে এ সমস্ত অভাব থেকে এবং এ সমস্ত মুখাপেক্ষিতা হইতে সম্পূর্ণ পুত পবিত্র এই সত্য ও নিরেট আটিদাটি আমরা যদি পোষণ করি তাহলে আমরা সন্তান এটা মানবীয় গুণ আর মানবীয় গুণে আমরা এই উপলব্ধিটা যখন আমরা হৃদয়ঙ্গম করতে পারব। তখন আমরা কিন্তু পরস্পরের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারবো সেই আশা ব্যক্ত করে এবং সম্মানিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট ইসলামী সেরিয়া শরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহ শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান संक्रांत आलोचना पर्दाय से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इी सरिया नीतिमाल আজ রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে sustained. The best profession is a profession of a person who invites people to Allah s.w.t. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah s.w.t. To implement the convincing Islamic-cum-educational formula to excel in your career, Dekun Career Guidance रविवार रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी